نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من سرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له সিদ নবনবিমুনা মুহমদনবৃদু অসু সাহা হলা আলি আস্থা বার প্রবসল اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ Barakallahu lana wa lakum fi al-Qur'anil-azim wa nafa'ana wa ijjakum bil-ayati wa zikri al-hakim. Hazrat ulama'i keram, muhteram hadirin. Kwek din jabot suratul fatihar bibinna na'am. नाम अर्थ एवं तरह तात्पर्य नहीं आलोचना चलते गत दुदिन जबत एक नाम बेपारे आलोचना हेटा हल आसास कुर आम <laughs> সুরাতহার এক নাম আসা সুরায় ফহার কে জিতনে নাম হনমে সে এক নাম হাসুল কুরআ ইসানুনিয় আসাণ নামে রোলো কুরআর ফাউন্ডেশন क्या आल्ला एही एही नामे नामकरण करलारे कर गई दिन सविस्तारे आलोचना संक्षिप्त सारमर्म त्रिसपाड़ा कुरने आल्ला जालोचना कर विस्तारित भा सबग आल्ला सुरकुल फातेह आलोचना कर संक्षिप्त लोक স পরে যা আসে সূরতল ফাতাহাতে ও তাই আসে তাম কুরান মজিদ জিতনে মজামিন জিকির মুাম মজামিন সূরতল ফাতাহা জিকির দিয়ে গিয়া এসলি আসা সেরাম जेहेतु तीसपाला कुरान जा संक्षिप्त सबटूक फतेहार भीतरे तलार नामकरण कर पुरान समस्त कुरान फाउंडेशन की आर आलोचना सबस्तारे चलते गत दुदिन जबत आज के तीय सुरतुलतेहार भरे विधि विधान संक्षिप्त में वर्णित समस्त विधि विधान आल्ला समस्त कुराणे विस्तारित वर्णना समस्त विधि विधानगुल मोटामुटी भागे पांच प्रकार अकाइ आमाल मो आमाल मो आशारा आह्लत তমাম মজামীম পঁচার মনকস হয় আকাইদল মুমাল আখলাক ইন পঁচার আহকাম তমাম কুরান মজিদ মে বয়ান তফসীলার ইন পঁচো কি सुरातुल फातेहिकिरिया मुक्त प्रकार विधि विधान पवित्र कुराणे सविस्तारेणित पांच प्रकार विधि विधानुलातेहार भरे संक्षिप्त भावे वर्णित मध्य गतकाल पंचम प्रकार विधान सम्पर् आलोचना चलते पंचम प्रकार विधान हल आख लाख लाख लाख दस गुण अर्जन करावं दसता दुष बर्जन करार नाम दसता गुण अर्जन करते और दसता दोष बर्जन करते एक मानुष कुरानर चरित्रे चरित्रवान होते এই দশটা গুণের কোন একটা গুণ অর্জন করার যার বাকি থাকবে দশটা দূষের কোনো একটা দুশ ও করার বাকি থাকবে তিনি পরিপূর্ণভাবে কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারবেন না এই দশটা গুণের মধ্যে গতকাল দুই তিনটা গুণের আলোচনা হয়। এই দুই তিনটা গুণের একটা গুণের নাম সবার একটা গুণের নাম শুকুর একটা গুণের নাম তাওয়াদু একটা গুণের নাম তাওয়াকুল একটা গুণের নাম এখলাস সবগুলি গুণ সব ইস্তারে আলোচনা করতে গেলে দশটা গুণের আলোচনার জন্য দশটা দিনের দরকার दसटा दोषर आलोचनार्ज दसटा दिन दरकार गतकाली सविस्तारे आलोचनार समय सूचो नहीं शुद्ध उदाहरणस्वरूप एक दुईटा गुणे आलोचना दोष आलोचना गतकाल सबर सम्पर्के आलोचना हैला सलाब्रु आला त আল আল মাসাল গতকাল বলা হয়েছে তিন প্রকার কষ্টে ধৈর্য ধারণ করাকে কোরআনের দৃষ্টিতে একটা গুণ বলা হয় সবর এবাদত করার কষ্ট গুনার অভ্যাস ছাড়ার কষ্ট সংসারের ঝামেলার কষ্ট বিপদাবাদের কষ্ট এই তিন প্রকার কষ্টকে যারা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় হাসি মুখে বরণ করে নিতে পারে প্রমাণ হল সবর গুণ তার মধ্যে অর্জন হয়ে কালকে যারা ছিলেন তো ছিলেন কালকে যারা ছিলেন না তারা যদি সারা জীবন বর মনে রাখতে পারেন हुकुम आमार आमार आमार आल्ला हुकुम पालन करतेटुकु कष्ट गुणारे दी जेटुकु कष है और संसार विफदाफद अभावटन बेमार आजारेटुकु कष्ट है बिमए आल्लाह अनेक बड़ पुरस्कार दीबें एक मर्मे जुदी मन के सान्वना दी और एर नाम हल सवर बांगल्य जे दस का गुण अर्जन ना कर मानुष कुरान चरित्रे चरित्रवान होते परेना मे एक गुण हल धैर्य आप मन रखा सुविधा बतना कष्ट सह्य करार नाम सवर एक नम्बर एबादत करार कष्ट দুই নম্বর গুণা সেরে দেওয়ার কষ্ট তিন নম্বর সংসারের কষ্ট সারা জীবন বর মনে রাখলে চেষ্টা চালাতে পারবেন অন্তত একটা গুণ অর্জন করা। জন্য মনে না রাখলে তো চেষ্টাও করতে পারবেন চেষ্টা কোরআনের বর্ণিত গুণে গুণান্বিত হওয়ার জন্য কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য হবে এবাদত করার কষ্ট সহ্য করা গুণা ছাড়ার কষ্ট সহ্য করা সংসারের কষ্ট সহ্য করা কোন মর্মে এর বিনিময় আল্লাহ আমাকে অনেক পুরস্কার দান করবেন এই মর্মে মনকে সান্ত্বনা দেওয়ার নাম সবর বা ধৈর্য এটা দশ গুণের এক গুণ গতকাল বলা হয়েছে দ্বিতীয় গুণের নাম শুকুর শুকুর বলা হয় আল্লাহ আমাকে যাই দিলেন এতে তুষ্ট হইয়া আল্লাহর প্রশংসা করা কিন্তু আমাদের অনেকের মধ্যে শুকুরের গুণ না তার কারণে যা পাইল তার জন্য আল্লাহর প্রশংসা করে না যা পাইল না তার জন্য করে এর মানে হইল शुकुर जारवर से, जार जार से, से जार शुकुर शेष जा प्रशंसा ना करा एक सहज उदाहरण दिखे सुन धनी मूल्य पोशाक इच्छा पड़ते जत बाल खानी खाना इच्छा खाइ मूल्यवान बाड़ी इच्छा तैरि करते मूल्यवान पोशाच परिधान करल मूल्यवान जूता पाए दिल मूल्यवान मौजा पड़ल जदि भूले जाए कार मेहरबानी पेल तेजे शुकुर नहीं শুকুরের গুণ থেকে বঞ্চিত হয় এজন্য হদিস শরীফে রসুল করিম শিক্ষা দিয়েছে কোন পোশাক পড়ার সময়ই তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ হাসানি হাজা মাফি হয়াতি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাক পরিধান করার নিয়ামত দান করি আহ জিতনি নিয়াম হমক বখ্সি হর হর অর্জন করার নাম কোরআনের গুনে গুণান্বিত হওয়া কুরানের বর্ণিত গুণে গুণান্বিত হওয়া আরেকজনকে আল্লাহুল আলমিন তার সমান ধ্বনি নাই সে কোন রকম জুতা সংগ্রহ করতে পেরেছে মৌদা সংগ্রহ করার সমর্থ নাই সে কেন মৌদা পাইল না সেই জন্য অদৈর্য না হইয়া জুতা যে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ आक मौजाओ दुगार करते जूता दुगार करते खाली पाए हाटे से खाली पाए हाटार जो अदौर हेस अवर पाउदे पाइल बल्बे अलहमदुल्लाजे पाओ ना का एम मानुष आई लोके पाउदे पाइल नाज अदर हम बेस अवर কাজে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ সার মর্ম হল আল্লাহ আমাদেরকে যাই দান করেন তিনি দান না করলে আমার চেষ্টায় আমি কিছুতেই অর্জন করতে পারতাম না কাজী আল্লাহ যাই দান করলেন তার জন্যই আল্লাহর গুণ দেওয়া দরকার প্রশংসা করা দরকার এই মন তৈরি করার নাম শুকুরওয়ালা মন যে দশটা গুণ অর্জন করলে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায় এর একটার নাম সবর একটার নাম শুকন তুকালকে বলা হয় তাওয়াজু এর অর্থ হইল বাংলা অর্থ হলো বিনয় নিজেকে ছোট মনে করা এর ব্যাখ্যা সুবিস্তারিতভাবে গতকাল বলা হয়েছিল এই তাওয়াজুর গুণটা जे एबादत बंदेगर द्वारा अर्जन जाए नाम सिफते आसानी से हासिल होती है नामज के दरिया से दरिया नमजे माध्यम यवादु बनयर गुण सहजे हासिल करा जाए यह कथा बोझार আলোচনার গতি একটু সময়ের জন্য মুলতবি রেখে কিছু গুরার কথা আমাদের জানা দরকার বোঝা দরকার এবং স্মরণ রাখা দরকার আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের বৃত্তি পাশটা কলেমা শিকার করা দৈনিক পাঁচবেলা নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা ধোনিদের জন্য জাকাত দেওয়া সমর্থবানদের হজ করা আশা করি এ কথাগুলি জানেন না এমন কোন মুসলমান এখানে নাই আমরা সমস্ত মুসলমান এরা জানি এবং বিশ্বাস করি আমসলমান ইসলাম কি বুনিয়দ পাঁচ চিজো পর শহাদতু محمد পহলা নম্বর দুসরা নজ কায়েম করসরা নম্বর রমজান শরীর মে রোজা রাখ চৌথা নম্বর তো হিসাবকে মুাবিক জকাত অদা করম্বর তোফিক হো তো हज কর ইসলাম কি ইন পাঁচ বুনিয়াদ তমাম মুসলমান জানতে বিকিনবি রাখতে হমস্ত মুসলমানেরা এই কথাটা জানি হয় এবং বিশ্বাসও করি যে ইসলামের ভিত্তি ভাষা অতি সংক্ষেপে বলা হয় কলেমা নামা দ্রুত কিন্তু আমরা অনেকেই কোনদিন তলাইয়া দেখার চেষ্টা করবো দূরের কথা চিন্তাও করি নাই এই পাঁচটা জিনিসকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হবে আরো কত বড় বড় হেফাজত বন্দি আছে। পাঁচ বেলার নামাজ পড়তে বেশি কষ্ট হয় না রমজান মাসে তার আবিহের নমাজে পূর্ণ কুমান শরীর করতে বেশি কষ্ট হয় বেলার নমাজে বেশি কষ্ট না পদ্মার আবিতে বেশি কষ্ট পাগবেলার নামাজে বেশি সময় লাগে বেশি সময় লাগে তাহলে ওইটা কেন ইসলামের ফাউন্ডেশন হল সামান্য জিনিস ইসলামের ফাউন্ডেশন হইল কেন কোনদিন চিন্তা করি না তলাইয়া দেখা দূরের কথা তোমাদের বোঝা দরকার এই কথাগুলি বুঝলে এর আলুকে অনেক কথা বোঝা সহজ হয় ঝনা চাহিয়ে কি ইন পাঁচ চীজ ইসলাম কি বুনিয়াদ কেউ কারার দিয়ে গেছে না কারণে এই পাঁচটা ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হল কারণ একতার হল আমি আশা করি আপনারা স্মরণ রাখবেন সারা জীবন কারণটা হল ইসলামের পঞ্চবৃদ্ধি শুধু আখারাতের শান্তি নয় বিশ্ব শান্তির গ্যারান্টি ইসলামের পঞ্চবৃত্তি শুধু আখারাতের শান্তি বিশ্ব শান্তির গ্যারান্টি বিশ্ব শান্তি ইন পাঁচ বুনিয়দর সিফ আখারাতি কাময়াবি নই হ্যা দুনিয়া কামিয়াবি দু পাঁচ চীজ হিসিয়ে পাঁচ চীজ কুনিয়দ করার দি গিয়ে একটু মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে যে এই পাঁচশো জিনিস বিশ্ব শান্তির গ্যারান্টি কিভাবে এর ভিতরে একটা আছে নজ पूर्ण यह लम्बा कथा तेष ना हम आगामीकाल हम गुरुतपूर्ण कथा अपन सामने पैस करार चा कर দু একটা জরুরি কথা অনেকেই জানি হয় কথা অনেকে জানি না এর মধ্যে একটা হইল দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ একটা জিন্দা মানুষ বানান আর জিন্দা আদমিকে অন্দর দু চিজে হসকা বদন এবং প্রাণ শরীর থেকে প্রাণ বাহির হইয়া গেলে শুধু প্রাণটাকেও মানুষ বলে না বলে একটা মানুষের প্রাণ শরীরটাকেও মানুষ বলে না বলে একটা মানুষের লাশ প্রাণ আর লাশ যখন একত্র হয় তখন দুইটা জিনিসের সমন্বয়ে একটা জীবিত মানুষ হয় পৃথিবীর বিখ্যাত দার্শনিক জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি তার অমরব্রন্থন বিচরিত এর বিবরণ দিয়া বলেন जाओ जादे जाओ जादे लेके कसरा दीदे जान शर एकत्र मानुष जिंदा है तर शर शुदू दुनिया मानुषे देखते पे जान देखे ना ना देखा सत्वे जान आसने তিনি এর দ্বারা প্রমাণ করেছে যে তোমার শরীরের প্রাণ যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো যে প্রাণের কারণে সাড়ে তিন বডি চলে এই প্রাণকে যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো তাহলে যে মহাশক্তি আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের কারণে গোটা জরটা চলে তার অস্তিত্ব তুমি না দেখে বিশ্বাস করতে পারো না কেন তিনি এই যার আলোচনাটা তুলছেন আরেক আরেক মহামূল্যবান ক্ষতা বোঝাব আমার উদ্দেশ্য হলো এখানে শুধু এইটুকু যে আমরা সরার দুনিয়ার সমস্ত মানুষেরা জানি শরীর এবং প্রাণের সমন্বয়ে জীবিত মানুষরা এই শরীরটা আল্লাহ চার উপকরণের দ্বারা সৃষ্টি করেছে আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এর মধ্যে প্রধান হল মাটি এজন্য আমরা কথায় কথায় বলে থাকি মানব দেহ মাটির তৈরি মানব দেহ মাটি। শুধু মাটির তৈরি না প্রধান মাটি মাটি খাতারও তিনটা আছে আগুন আছে পানি আছে বাতার আছে এই চার উপকরণের দ্বারা আল্লাহ মানুষের দেহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন আর পঞ্চমটা হলো মানুষের প্রাণ এটা কোন উপকরণের দ্বারা নয় ডাইরেক্ট হুকুম করেছেন সৃষ্টি হয়ে যাও সৃষ্টি হয়ে গেছে স্মরণ হবে সামনের কথাগুলি বোঝার জন্য শরীর বানাইছেন চারটা উপকরণ দিয়া প্রাণ বানাইছেন উপকরণ সারা সরাচরি হুকুম দিয়া আল্লাহ কুরআের বিভিন্ন আয়াতে বলেছেন ইন্নামা আরাদা আই আমরা আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান সৃষ্টি হয়ে যাও হুকুম করতে হয় না হুকুম করার ইচ্ছা করলেই সৃষ্টি হইয়া যায় এই পদ্ধতিতেই আল্লাহ আমাদের প্রাণ সৃষ্টি করেছে বুঝে থাকলে বলুন আল্লাহ একটা বিল্ডিং বানাতে চাইলে সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে না হইয়া যাও হুকুম করতে চাইলেই হইয়া যাবে তবে কেন শরীর আসা উপকরণ গ্রহণ করলেন মাটির উপকরণ নিলেন কেন এখানে আগুনের উপকরণ নিলেন কেন এখানে পানির উপকরণ নিলেন কেন এখানে বাতাসের উপকরণ নিলেন কেন এখানে নিয়েছেন আল্লাহ কতগুলির হেকমতের কারণে রহস্যের কারণে এই হেকমত এবং রহস্যের কারণে যে নিয়েছেন ওই হ্যাকমত এবং রহস্যগুলি বুঝলেই আমরা পরিষ্কার বুঝতে পারব ইসলামের পঞ্চবিত্তি বিশ্বশান্তির শান্তির গ্যারানি ইসলামের পঞ্চবৃত্তি বিশ্বশান্তির গ্যারান্তি মাটির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়াকশন সৃষ্টি হয়েছে আগুনের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়াকশন সৃষ্টি হয়েছে পানির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়াকশন সৃষ্টি হয়েছে বাতাসের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েশন সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা রিয়াকশনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ একটা করে কন্ট্রোলার দিছে তুমি রিয়াকশনের বন্যায় বেড়ে যাও না কন্ট্রোলারের মাধ্যমে রিয়োকশন থেকে আত্মরক্ষা করার চেষ্টা চালাও এই পরীক্ষা করার জন্য আল্লাহ রিয়াকশন সৃষ্টি করার উদ্দেশ্যে এই উপকরণ নিয়েছে কিন্তু প্রাণ যেহেতু কোন উপকরণের সৃষ্টি নয় সকল প্রকার উপকরণ মুক্ত শরীরটা হল চার উপকরণ যুক্ত আর প্রাণ হল সকল উপকরণ মুক্ত এর কারণে প্রাণের মধ্যে অনেকটা রিয়েকশন সৃষ্টি উপকরণ মুক্ত হওয়ার কারণে প্রাণের মধ্যে কোন রিয়েকশন সৃষ্টি হয়েছে সে চায় শুধু ফ্রিডম লাইফ ওই মুক্ত আমার স্বাধীন জীবন যা মানে চায় তা করব আমার যাই ইচ্ছা তা করব কেউ আমার কোন কাজে বাধা দেওয়ার অধিকার নেই এই মনোভাব মানুষের মনে আছে প্রত্যেকটা মানুষের মনে চায় থাকলে বলুনি যে পিসের রিয়াকশন উপকরণ মুক্ত প্রাণের রিয়কশন প্রাণ যেমন থেকে মুক্ত জীবনটা চালাতে চায় সকল বিধিনিষেধ মুক্ত বিধিনিষেধ মুক্ত জীবন জীবনযাপন করতে চায় অমুকাস করতে হবে তমুক কাজ করা যাবে না এমন কথা আমার বেলায় বলা যাবে না আমার যা মনে রায় করবো যা মনে সায়না করব। এই যে একটা মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি হয় আমার কথা বুঝতে থাকলে বলেন কুঞ্জিনিসের রিয়েশন উপকরণ মুক্ত প্রাণের মানবকে আমি মুক্ত জীবনযাপনের জন্য সৃষ্টি করি নাই একমাত্র আমি আল্লাহ গুলামি করার জন্য সৃষ্টি করেছি তোমার মনে চায় মুক্ত জীবন যাপন করতে আর এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি চলে যাবে চিরকালের জন্য ঝান নয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কলেমাকে ফাউন্ডেশন বানাই দেবে আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে মুক্ত জীবন জীবনযাপনের জন্য দুনিয়াতে আসবে বলেন উপকরণ মুক্ত প্রাণের চাহিদা কি मुक्त जीवन जाप कलेमार चाहिदा की गुल प्राणर चाहिदाइल आजादी आजादी स्वाधीनता फ्रीडम आ कलेमार चाहिदा दासतव गी आल्लर मदद बंदी ए तुम्हार परीक्षा तुम्हार मन चाहिदा पूरण करो आल्ला गुली कर যদি মনের চাহিদা পূরণ করে জীবন কাটাও ঠিকানা হবে তোমার জান নামে আল্লাহর গুলামি করে যদি জীবন কাটাও ঠিকানা হবে তোমার জানে মানুষকে এই পরীক্ষার যুদ্ধ বানাবার জন্য উপকরণ মুক্ত প্রাণ দিয়েছেন প্রাণের চাহিদা হয়েছে ফ্রিডম লাইফের আর ফলে ইহু মোহাম্মদুর রসুল্লাহ এটাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে তারে আল্লাহর জীবন জীবনযাপনের শিক্ষারান করেছে। তাহলে উপকরণ মুক্ত প্রাণের রিয়াকশন কি ছিল আমার যা মানে কলেমাকে ফাউন্ডেশন কি কি করলেন তোমার যা মানে তা করলে হবে না একমাত্র হালদার গোলামি করতে হবে তাও মুহাম্মদ রসুল্লাহ তৈরি করতে হবে এটাই কলেমার সার মর্ম এটাই কলেমার সার এবার বলুন মানুষই যদি কলামার প্রভাব থেকে মুক্ত হইয়া যা মনে চায় করে অশান্তি শুধু আখের হাতে হবে না প্রথম অশান্তি দুনিয়াতে হবে প্রথম অশান্তি দুনিয়াতে হবে না এই মুবারক জলসার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আপনারা সবাই নীরব ভয়ের মনোযুগে বসে আসেন আমি শুধু কথা বলতেছি আপনাদেরকে বুঝাবার এখানের মধ্যখানে যদি একটা লোকের মনে চায় না আমি এখানে এখন গান বাজনা করি এই অনুষ্ঠানে আমি এই মুহূর্তে গান বাজনা করবো গান বাজনা শুরু করে দিল অনুষ্ঠানটার শান্তি শৃঙ্খলা বালায় থাকবে তাহলে মানুষের জীবনে অশান্তি আসে যত কারণে এর মধ্যে একটা হইল ফ্রিডম লাইফ যত কারণে মানব জীবনে অশান্তি আসে এর মধ্যে একটা হইল ফ্রিডম লাইফ এইটাকে নিয়ন্ত্রণ করার কন্ট্রোলার হল কলেমা লা ইলাহা আমি কি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদের এই ইসলামের পঞ্চবৃত্তি ওই কথাটা মনে রাখতে হবে বিশ্ব শান্তির গ্যারান্টি তোমার যা করতে তুমি সবাই বসলে সবার দরকার করতে হবে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো সবার হবে তুমি দাম্পত্য জীবনে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দাম্পত্য জীবন করতে হবে তোমার দ্বারা অন্য লোকের কষ্ট হবে না অন্য লোকের দ্বারা তোমার কষ্ট হবে এটা হলো ইসলামের কলেমা শিক্ষা যাতে দুনিয়াতেও কোন মানুষের জন্য কষ্টের কারণ হইয়া না দাঁড়ায় এই জন্য আল্লাহর গুল্লাহামিন সর্বপ্রথম কলেমাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছেন বুঝে বলুন দেখি অকারণে না বিরাট একটা রহস্যের কারণে রহস্যটা কি এটা বিশ্ব শান্তির এক নম্বর গ্যারান্টি ইসলামের কলেমা ইসলামের কলে শিক্ষা দেয় তুমি যা মনে চাই তা করার অধিকার তোমার নাই যত কাজে আল্লাহর গুলামী আছে তত কাজ করতে পারো যত কাজে আল্লাহ বিরুদ্ধে আছে একটাই তুমি করতে পারো না যে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই ফ্রিডম লাইফকে কন্ট্রোল করে নিয়েছে এবার আসি দেহের চার উপকরণের বেলায় মানব দেহ আল্লাহ তক্রব্বুল আলমিন বটন যে চার উপকরণ গ্রহণ করেছেন এটা সারা আল্লাহ মানব দেহ বানাইতে পারতেন না এই রহস্য বর্ণনা করেই জালদিন রুমি রহমতুল্লাহ আলহি মোসনবী শরীফে লেখেন সুবন্দান বামন তো মুরদিন আগুন পানি মাটি বাতাস তুমি দেখো প্রাণহীন মধ্যে প্রাণহীন প্রত্যেকটাতে আল্লাহ মাটির মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছেন পানির মধ্যে আল্লাহ পানির উপযোগী প্রাণ দিয়েছেন আগুনের মধ্যে আল্লাহ আগুনের উপযোগী প্রাণ দিয়েছেন বাতাসের মধ্যে আল্লাহ বাতাসের উপযোগী প্রাণ দিয়েছেন মধ্যে গাছের উপযোগী প্রাণ দিয়েছেন জানুয়ারের মধ্যে জানুয়ারের উপযোগী প্রাণ দিয়েছেন ফিরিস্তার মধ্যে ফিরিস্তার উপযোগী প্রাণ দিয়েছেন মানুষের মধ্যে মানুষের উপযোগী প্রাণ দিয়েছেন বোধই আল্লাহ বলেন আল্লাহর প্রশংসা বর্ণনা করেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন একটা বানুর কণাও নাই প্রতিটি পালুর কণাও আল্লাহর গুণ গান গায় পালুর কণা কিভাবে কোন গান গায় তোমরা বোঝার মতো যোগ্যতা নাই সে বানুর কোনাকে আমি বুঝার যোগ্যতা দিয়েছি আমার গোলামি করতে হবে তোমাদের একটা বানুর কণাও যদি আল্লাহর গুলামি করে তাহলে চন্দ্র সূর্য আল্লাহ গোলামি করে না জীবজন্তু আগুন পানি মাটি বাতাস সবগুলোই আল্লাহ গুলামি এই আগুন পানি মাটি বাতাসের মধ্যে आगुन के आल्ला मानव देहकरण हिसाब से ग्रहण करा रहस्य हल आगुने एक स्वभाव से मुक्त जैगे खुला जैगे जालई लेकिन उपर दिखे जाए आग की है कि ऊपर की तरफ जाती है हमेशा उप की तरफ जाती है इससे आदमी के अंदर यह हसलत पैदा हुई टा है ये उपर रहना तो चे। से उपरे च नाम अहंकार इटार नाम क्या बुद्ध के बोल तो मानुष्टर मेरे अहंकार नाम दोषा কোন উপকরণের রকশন আগুন উপকরণের রিয়ে আগুন যেভাবে জ্বালাইলেই উপর দিকে যাইতে চায় আগুনের উপকরণের কারণে প্রতিটি মানুষ অন্যকে নিজের নিচে আর নিদেকে সকলের উপরে রাখতে চায় এটা একটা গুণের নাম না দুষের নাম নামটা কি অহংকার নামটা কি অহংকার গতকাল অতবাই এর আগে দিন বলছি এই অহংকারের চারটা অবস্থা চাইব অবস্থার কোন একটা অবস্থা যার মধ্যে থাকবে আল্লাহ রসুল বলেন সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে তাকে জাহান নামে যেতেই বিন্দু পরিমাণ অহংকার মধ্যে থাকবে তার নামে হবে অন্তত আমরা এগুলি জানি না বুঝি না এই জন্য অন্তরের মধ্যে অহংকারের পাহাড় নিয়ে জীবনযাপন করি আর মনে করি আমার মধ্যে মুঠে অহংকার অহংকারের পাহাড় নিয়ে জীবনযাপন করি মনে করি আমার মধ্যে মুঠে অহংকার আমি বাংলাদেশের ডাক্তারের কাছে গেছিলাম আমার কলেস্টরল পরীক্ষা করার রক্ত নিয়ে ডাক্তার আরো ভিন্ন দিক পরীক্ষা করে বলে আপনার ডায়াবেটিস সতের পর্যন্ত হচ্ছে অথচ আমার খবর আমার শরীরে হয়ে গেছে অথচ আমার খবর ওই নেই আমার ডায়বেস এইরকম অবস্থা অহংকারের পাহাড় মনে নিয়ে জীবনযাপন করি অত সময় করি আমার আমি আমাদের অহংকার মনে অ অহংকারের ডেভিনেশন জানি না অহংকারের প্রকার বেগ জানি না অহংকার আসে কিনা পরীক্ষা করতে জানি না এই জন্য গতকাল সবিস্তারে বলে যদি নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা হয় এটার নাম হইল উদ্ধ অহংকারের বীজ আর নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে যদি মুখের বাধায় দায়িত্ব করা হয় ইটার নাম হইল টিভি এটা অহংকারের সারা আর অপরকে ছোট আর নিদেকে বড় যদি ঘোষণা দেওয়া হয় ইটার নাম তাকাব্বুর ইটা অহংকারের দাল আর নিদেকে বড় সাব্যস্ত করার জন্য অপরকে জমাইয়া রাখার জন্য যদি তার সাথে অবিচার করা হয় ইটার নাম অহংকারের হল অহংকারের বসল বল এবার দুনিয়াতে কোন মানুষ কি কন্যা অন্য কোন মানুষের উপর অবিচার করে ফসল এই অহংকার মানুষের মধ্যে আস কোন উপকরণের কারণে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোলার হিসাবে আল্লাহ নামাজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করেছেন বলেন কলেমাকে অকারণে ইসলামের ফাউন্ডেশন করেছেন না মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নাসকে অকারণে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছে, না সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠা আগুনের উপকারণের কারণে আমাদের প্রতি অহংকারের সৃষ্টি হয় গতকাল যারা ছিলেন সব ইস্তারে শুনেছেন আজকে যারা নূতন এসেছেন সংক্ষিপ্ত ভাবে শুনেছেন বুঝে থাকলে এবার বলুন আমার গুণের জন্য যদি আমি নিজেকে প্রশংসার যোগ্য মনে করি আমার দেখি অহংকার নাই মুখে যদি প্রকাশ করি তবু অহংকার আছে অন্যদের সাথে যদি তুলনা করি তবু অহংকার আছে অন্যদের সাথে যদি অবিচার করি তবু প্রমাণ হইল আমার অহংকার আছে কাজে অহংকার নাই প্রথম খাইতে পার লেখা দেবে না আছে কি না একদম আবার মেশিনারে ধরা যাবে অহংকারের কারণেই মানুষ অন্যায়ভাবে ভাবে সমাজের অন্য লোকদের কষ্ট দেয় আমার কথা বুঝতে থাকলে বলুন অন্যায় ভাবে মানুষ মানুষকে কষ্ট দেয় কোন কারণে অহংকার যার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই সে জীবনে কোনদিন অন্যায় ভাবে কাউকে কষ্ট দেবে না অন্যায়ভাবে কাউকে কষ্ট দেবে না কথাগুলি বুঝলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু আপনারা ভাবতে পারবেন যাচাই করতে পারবেন যেই লোকটাই জেনে শুনে অন্য লোককে কষ্ট দিবে অন্যায়ভাবে প্রমাণ হয়ে যাবে তার মধ্যে অহংকার অহংকারের কারণে অন্যায়ভাবে করতে হবে এটাকে দমন করার জন্য নমাজকে কন্ট্রোলার বানাইয়া দিয়েছেন আল্লাহ এই জন্য নমাজকে ইসলামের সুতরাং ইসলামের পঞ্চবৃদ্ধি বিশ্ব শান্তির গ্যারান্টি নমাজ যদি বুঝে শুনে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি এই নমাজই বিশ্ব সমাজের সব রকমের কন্যা অত্যাচার ধুলুম নির্যাতন বন্ধ করে দেয় তাই ইসলামের পঞ্চবৃত্তি বিশ্বশান্তির গ্যারান্টি কি বলে নামাজ অহংকার দূর করে আমার এবার একটু এই কথাটা বোধার চেষ্টা করি অহংকার আমার ভিতরে থাকলেই আমার মনে শুধু এই কথা সবসময় দেখে যে আমি বড় আমি বড় এই মনোভাবের নামই তো অহংকার আমি বড় এই মনোভাবের নামে অহংকার নমাজ যে কথার দ্বারা শুরু হয় সেই কথাটাই হল আল্লাহ আমি বড় না আল্লাহ বড় দেখেন অহংকারের দাবি কি আছে আমি বল নমাজ কিসের দ্বারা শুরু হইল আল্লাহ বল তুমি বড় যে মনোভাব এটা এখান থেকে ঈদ আর দমন আরম্ভ হইল নমাজ যে কথার দ্বারা আমরা শুরু করি এই কথার দ্বারাই আমি বড় কথা দমন করা শুরু হইল তারপর আল্লাহু আকবর বলে আমার শুরু করলেন আল্লাহু আকবর বলে নামাজ শুরু করার পরে আল্লাহু আকবর বলার পরে কি বলবেন সুভান্লাহ সুভান আকর তো পবিত্র তুমি আল্লাহ হুম্মা আল্লাহ কি থেকে পবিত্র সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র তোমার মধ্যে কোন দুর্বলতা নাই যা দুর্বলতা যা আছে আমার মধ্যে তোমার মধ্যে কোন অক্ষমতা নাই অক্ষমতা যা আছে আমার মধ্যে রইল নি অহংকারি করল অহংকার দমন ব্যবস্থা কি যে মাধ্যমে নামাজ এলাম আকাশমোকার তোমার নাম বরকতময় আমার মধ্যে निजस्व कोई तुम्हारा तुम्हारा सर्वोच्च नीम दुलृष्ट होते छड़ा कारो गुले ना तुम मणिम गुल अहंकार दामी की सैन्य मे दा किस আমি উঁচু নয় আমি নিচু গেল শুধু মানাকার ব্যাপার এবার যান রহিম অভিশপ্ত শয়তান শয়তানের থেকে আল্লাহর সাহায্য চাই কেন তুমি না বড় তুমি আরেকজনের সাহায্য চাও না আমি বড় না আমি বড় জনের মোতাবেক্ষ হইল তারপরে কি বিসপিল্লাহ রহমান রাহিম অত্যন্ত মেহেরবান অতিশয় দয়াল আর একজনের নামে শুরু করো কেন না তিনি বড় কথা বুঝেন কিনা দেখেন এইভাবে সব ইস্তারে বলার কথা আশা করি কয়েকটা উদাহরণেরা বুঝতে পেরেছেন আগুনের রিয়কশন হিসাবে আমাদের মধ্যে যে অহংকার জাগ্রত হয় এই অহংকারের কারণে সমাজে মানুষে মানুষের উপর বিচার করে যে কারণে সমাজে অশান্তির সৃষ্টি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নামাজকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে দিলেন সুতরাং পরিষ্কার হল এই কথা যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি গেল আগুনের ব্যাপার আগুন পানি মাটি বাতাস কত উপকরণ শরীরে চাইল উপকরণ टर आलोचना लुहार खंड राखले खाइले मानुष मरा जा बनी मटर नीचे रखले जन दर्शन भरे हाथ दी और भावा जाए गोत मिले जावा এখান থেকে মানুষের মধ্যে স্বভাব সৃষ্টি হয় অপরের কাছে যা আছে নিজে নিয়ে যাও নিজের কাছে যা আছে দিও না বলেন মানুষের মধ্যে এই স্বভাব কোন উপকরণের রিয়কশন সবাই যদি আমরা এই আজকের থেকে এই অভিযান চালাই যে আমি শুধু দেব না ভুলে গেলাম মাফ কি উর্দু ভুল গিয়া আল্লাহ তরি হকমত কি পাঁচ চীল কনিয়দ করার দি বড়ি হকমত কি খামহা নেই আদমি কি রুখে আজাদানা জিন্দি চাহতো কলেমা কুনিয়দ করার দি গিয়ে মিটিসান জিসম অনসুর এখতার করেখিলি আই হিস কন্ট্রোল করতে জবনেকে জক কিদ করার দি গিয়ে মাটির আলোচনা আছে বলেন মাটির স্বভাবি নিতে চায় দিতে চায় না সবাই বাদে যদি এই মনোভাবটা বজায় রাখি আমরা আমি শুধু নিব অপরের কাছ থেকে অপর না তাহলে আমার দ্বারা কি পরিমাণ শান্তি হবে দুনিয়ায় আকারের কথা বলে অশান্তির আগুন জ্বলবে সারা সমাজে এই অশান্তি যেন আমার এই কুপ্রবৃত্তির দ্বারা তৈরি না হয় এই জন্য আল্লাহর্বুল আলমীন জাকাতকে ইসলামের ভিত্তি সাব্য করে দিয়েছেন করত করে দিয়েছেন তুমি মেহনত করে উপার্জন করেছ সম্পদ কিন্তু তোমার মুগ্ধকলের দরকারে নয় অতিরিক্ত সেই সম্পদের একশো ভাগের চল্লিশ ভাগের এক ভাগ শত করা আড়াই অংশ যে লোক অর্জন করতে পারে নাই তারে দান করে দাও ওই লোকের উপার্জিত না আমার উপার্জিত লোক মেহনত পিদে উপার্জন করছিল আমি মেহনত পি অর্জন করছিলাম তোমার মেহনতের উপার্জিত সম্পদ ওই গরিবকে যদি তুমি দান করে দিতে পারলে তুমি মাটির প্রভাবে প্রভাবান্বিত না হয়ে ইসলামের পঞ্চবিত্তির প্রভাবে প্রভাবান্বিত হয়েছ মাটির প্রভাবে প্রভাবান্বিত হলে সমাজে অশান্তির সৃষ্টি হবে আর এই জাকাতের প্রভাবে প্রভাবান্বিত হলে দুনিয়ার সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এসলি আল্লাহ চিটি যে অনসুর হসানকে মদন মে অনসুর কি চাহত হিস না দে মর এরাম সামানকি সামান হিসেবে আল্লাহ জক কি तुम করার लेने के लिए दुनिया में नहीं आए तुम देने के भी लिए भी आए हैं अगर लेने की जगह लो और देने की जगह लो तो तुमसे किसी को तकलीफ ना होगी तुमसे सिर्फ आराम और आराम होगा आशा माटी के क्या अल्लाह मानुषर उपकरण मानव देहर उपकरण हिसाब ग्रहण करमत बुझते पे तई प्रत्येक उपकरण आलोचनार ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির এবার আগুনের আলোচনা হইল মাটির আলোচনা পানির স্বভাব হল পানি ঢাললেই যেখানে নিচু জায়গা পায় সেই জায়গা দখল করা মাটির স্বভাব উঁচু জায়গা দখল করা না নিচু জায়গা দখল করা मुफकरण मानव देह ग्रहण कर सृष्टि दुरबल हमला शक्तिशाल बिुदे नाम चाल माटर पानी जेमचु जगह दखल करे उचु जगह दवा मत क्षमत ही नाई मानव देहर मे मानुषर मध्य एक स्वभा सृष्टि रिएक्शन प्रतिक्रिया সে দুর্বলের উপর হামলা চালাতে যায় তার চেয়ে শক্তিশালীর বিরুদ্ধে যায়। বলেন দুর্বলের উপর হামলা চালায় এমন বর্তমান দুনিয়াতে আছে এবার এটা উপকরণের রিয়াকশন এটা অবাধে চলতে দিলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে না অশান্তির সাগরে আগর বোকাবে অশান্তি বর্তমান দুনিয়াটা কেন অশান্তির সাগরে আগরু বোকাচ্ছে ইসলামের পঞ্চবিত্তির রহস্য যারা বুঝে এরা পরিষ্কার আয়নের মতো দেখে দুনিয়াটা অশান্তির সাগরে কেন আবুটুবাচ্ছে আল্লাহ তো শান্তির একটা ফাউন্ডেশনের দ্বারে কাছে বর্তমান দুনিয়ার মানুষ নাই এই জন্য বর্তমান দুনিয়ার মানুষের কফালে অশান্তি ছাড়া কোনো শান্তি নয় দুর্বলের উপর হামলা করা এরকম সবারের মানুষ আছে কি করতে পারেন দুনিয়াতে এটা কোন উপকরণের রিয়কশন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ কশরব্বুল ইসলামের ফাউন্ডেশন বানায় হজের থেকে শিক্ষা গ্রহণ করা উঁচু নিচুনাই সব সমান সবার বাসায় সবাই করবে লাইক আল্লাহ অন্যটাও বলা যাবে সবাইকে একটাই বলতে হবে কেন তোমাদের মধ্যে উঁচু নিচু নাই এর দ্বারা প্রমাণ এহরাম বাদার সাথে সাথেই আমাদের মধ্যে উঁচু নিচু নাই আমরা সবাই সমান জন্য দলি লুকে মানলেও গরিব লোকে এহরাম মানলেও কারো লুকে এহরাম মানলেও সাদা লুকে এহরাম মানলেও বাংলাদেশের মানুষ হরাম মানলেও আমেরিকার মানুষ হরাম মানলেও বাংলা ভাষাভাষী হরাম মানলেও ইংলিশ ভাষাভাষী হরাম মানলেও কোন বেড়া বিভেদ নাই প্রভেদ নাই দেবদান নাই উঁচু নাই নিচু নাই সবাইকে করতে হবে এক কথা লজ্ভাই শুধু কথার বেলায় সমান হইল না পোশাকের বেলায় কারো মাথায় টুপি নাই কারো মাথায় ভাগনি নাই কারো গায়ে শিলানু দামা নাই কারো তোর সবার গায়ে ওই রকমের পোশাক যেই রকমের পোশাক পরে কবরে যেতে হবে ব্যবদান প্রমাণ করল না সমান প্রমাণ করল একান থেকে শিক্ষা গ্রহণ কর तुमी चे उचु ना तुम्हारे नीचे सबा समान समान एक बंदा एक आल्लार बंदे की शिक्षा हजिल दुरबल मनाये हमला द्वारा समाधि अशांतिज्ञा हज के, के इसलम भित्ती सब्यस्त कर पंचवित विश्व अशांति আর রইল কোনটা বাতাস বাতাসের স্বভাব হইল ফাঁকা জায়গা দখল করা খালি জায়গা দখল করা এই হাট ভিতরে কেন নাই অন্য জিনিস আছে এই নাই দুই ওয়ালের মধ্যে আর সাধারণ রোগের মধ্যে আপনাদের মাতাল আছে এখান থেকে মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে রিয়াকশন কি যেখানে তারে কেউ চিনে না ওইখানে সে সুপরিচিত হতে চায় আমার গুণ গাবে ওই সমস্ত তর্কেরা যারা আমাকে চিনে না আমাকে চিনক যেমন ভাবে বাতার যেখানে কোন কিছু নাই সেখানে ওই জায়গায় দখল করতে চায় রিয়াকশন হিসাবে মানুষ যেখানে তার পরিচিতি নাই সেখানে সুপরিচিত হতে চায় এবং যদি চাই আমি সুপরিচিত হই সুপরিচিত নাও হোক সমাজও শুধু আমার গুণ চর্চা হোক কারো গুণ চর্চা না এই মনোভাব যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা সমাধে শান্তি হবে না অশান্তি হবে এই অশান্তিকে কন্ট্রোল করার জন্য এই মনোবৃত্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহবুল আলমিন রুদাকে ইসলামের বৃত্তি সাব্যস্ত করছে তোমার গুণ তুমি প্রচার করবে দূরের কথা আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন উপবাস আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন পিপাস। উপবাসের দেখার দেখাবার উপায় নাই পেঁয়াজের কষ্টটাও দেখাবার উপায় চাই বিবির কাছে যাইতে মানুষকে দেখাবার জন্য বিবির কাছ থেকে দূরে রয়েছেন আল্লাহকে দেখাবার জন্য এলে বোঝা গেল তুমি খালি জায়গায় দখল করো খালি জায়গায় তুমি সুনাম প্রচার করার যে মনোবৃত্তি ছিল এই মনোবৃত্তি রোজার দ্বারা নিয়ন্ত্রণ হয় কিভাবে রোজা রাখলে এটা দেখাবার কোন উপায়ই নাই কারণ সব রকমের বন্দেগি কোন কিছু করার নাম রোজা এমন বন্দেগি যেটা দুই কাজ না করার নাম করলে দেখানি যায় না করলে কি দেখাবেন খাইলে দেখানি যায় খাইতেছি না খাইলে কি দেখাইবেন বিবির সাথে মিলামেশা করলে হয়তো দেখানি নিয়ে যেতে পারে আমি মিলামিশা করতেছি না করলে কি দেখাইবেন কাজেই রোজা দ্বারা রাখে দুই কাজ না করার মাধ্যমে রাখে যে দেখা বার কোন দর সিকা গ্রহণ করো की তুমার গুণ মানুষের কাছে দেখা বাদ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবার এসে আল্লাহ তাম পাঁচ বুনিয়দ কিম ককলিফাত দুনিয়াকে তমাম লোক নজাত দে বুনিয়দার দি है সারা বিশ্বের মানুষকে সকল প্রকার অশান্তির ভাত থেকে রক্ষা করার জন্য এই পাঁচটা রিয়াকশনের কারণে মানুষ সকল প্রকার অশান্তির কাজ করে এই সবগুলি বন্ধ করার জন্য এই পাঁচটা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি সফলতা করে এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই আশা করি আমার কথা বোঝা রাখলে নামাজের কথা বলতে নামাজ কোন জিনিসকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা অহংকার অহংকারকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হইল নমাজ আর অহংকারের বিপরীত গুণ তার নাম হইল তাওয়াজু গতকাল বলা হয়েছে অহংকার হইল একটা দুষ এটা বর্জন করতে হবে আর তাওয়াজু হইল একটা গুণ এটা অর্জন করতে হবে আগুনের উপকরণের কারণে আমাদের মধ্যে অহংকার আসে এইটাকে দমন করে নামাদের মাধ্যমে বিনয়ের গুণ অর্জন করতে হবে দেখেন কিভাবে অর্জন করা যায় নমাদে তারা এত যা কিছু পড়বার করল আগে বলেছিলেন তারপরে মাতা নত করে দিল অহংকারের লক্ষ্য বিনয়ের লক্ষ্য মাথা মতো করে দিয়ে কিছুক্ষণ ঝুলাইয়া রাখল আর বললাম সুমান আরব মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করি আমার পবিত্রতা বর্ণনা করি ওই অহংকার দমন হয় আমিত্য ধ্বংস হয় তারপরে অশেষ নয় আবার মাথা ওটাই আানুষের শরীরের মেয়েদের সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ হল কভালার নাক পাও যদ লাগাই দেয় তাহলে যে পরিমাণ ব্যাট দি হয় মাকও যদি পাও লাগাই দেয় এই পরিমাণ ব্যাট হয় কি বলে আপনার পায়ে যদি একজন পা লাগাই দেয় কিছুও ব্যাট দি হয় না কপালে ভাউ লাগাই আট দি অনেক বেশি প্রাণ হয়ে যাও পা এত বড় সম্মানিত অঙ্গ নয় হাত এত বড় সম্মানিত অঙ্গ নয় এত সম্মানিত অঙ্গ নয় নাক আর কফাল যত বড় সম্মানিত অঙ্গ আমার সমস্ত বহির মধ্যে সকলের উপরে থাকে আল্লাহর হুকুম নুআইতে তোমার নাক আর কফাল যেখানে মানুষ পা রাখে ওখানে রাখো বিপয় অর্জন করার ট্রেনিং সিফতে তু হাসিল করেনিং হয় নামাজ এই কারণে অহংকার আগুনের রিয়্যাকশন অহংকারকে দমন করে আওয়া দুগুণ অর্জন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ পাতুল নমাজ কে ইসলামের ফাউন্ডেশন কাজ করে দিয়েছে এরপরে আমরা মূল আলোচনার দিকে আরও গুড়ার দিকে ফিরে যাই একটা গুণের নাম খবর অর্জন না করলে কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না একটা গুণের নাম শুকর অর্জন না করলে কোরআনের চরিত্রে চরিত্র হতে পারে না একটা গুণের নাম তাওয়াজু বুঝলেন তাওয়াজু বিনয় নি দেখেনি যে ছোট মনে করা অন্যদেরকে বড় মনে করা বিস্তারিত অঞ্চনা কালকে হয়েছে এই জন্য ওই অঞ্চলার দিকে যাচ্ছে বিনয় নি দেখেনি যে ছোট মনে করা অন্যকে বড় মনে করা কেন আমি নিজে ছোট মনে করবো ल्लर का निजर जीवन गुना माफ पैने आल्ला दया थे थे जे माफ पल से माफ ना माफ पलम बड़ रही सारा जीवन बड़ भय भीत যদি আল্লাহ আমারে মাপ করে আমার চেয়ে ছোটো কেউ তা হবে না আমার চেয়ে আমার মত ছোটো কেউ হবে না যদি আল্লাহ আমাকে আমার চেয়ে ছোটো কেউ হবে না যদি আল্লাহ আমাকে আমার চেয়ে ছোটো কেউ হবে না যাদেরকে আমি করতেছি তাদেরকে যদি আল্লাহ মাফ করে দেয় অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে এই মনোভাব মধ্যে থাকবে কোনদিন অহংকার করতে হবে না কোনদিন অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে পাবে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য পুরানি আকল হাসি করিয়ে অসাদ হাসিল করম্বর পহলা নম্বর হ্যার দূসরা নম্বর হ্যা শুকুর তীসরা নম্বর হবাযু তাজু পাঁচওয়া নম্বর হ্যাকুল তবকুল আর গুনে এই গুনে বঙ্গোয়া আল্লাহ ভরোসা তবকুল তো আল্লাহ জুয়ার মাঝে জুয়া তেলার মে দিয়ে দান দৈ যা হয় দিলাম আল্লাহ ভরসা ব্যাংকের সুদি অ্যাকাউন্ট টেকা জমা দিয়ে হয় লোকের কাছ থেকে বুস নিয়ে হয় নিলাম আল্লাহ ভরসা কি হনমান দুস্কামী মানুষে আল্লাহ কোন কারণে তাওয়াকুল তাকে বলে না জানার কারণে না বোঝার কারণে অর্থ যে আল্লাহ ভরসা এটা হবে তুমি আল্লাহর হুকুম পালন করো ফলাফল কি হবে আমি জানি না সেটা আল্লাহরাম এর নাম আল্লাহ ভরসা আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চরণ করব না আমি আমার সময় বলি আল্লাহ হুকুম করেছেন হালালগুলি করো আমি হালাল বুলি হালাল রুদি করলে আমার সংসারের অভাব দু কিনা সেটা আমি জানি না সেটা আল্লাহ ভরসা এবার বুঝলেন আল্লাহ ভরসা কথার মর্ম বুঝলেন আল্লাহর হুকুম পালন করা আমার কাজ সুখ হবে না দুঃখ হবে শান্তি হবে না অশান্তি হবে ধনী হবো না গরিব হবো সেটা আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা এর আল্লাহ ভরসা আমার কথা বুঝে থাকলে বলুন তাবাক্কুলের গুণ আল্লাহ ভরসার গুণ যে মুমিনের কাছে তাকে এই মুমিন তৈরি করতে পারে কারণ তোমার আল্লাহ ভরসা আল্লাহ হুকুম পালন করার পরে ফলাফলের উপরে তুমি আল্লাহ ভরসা বলো কাজের বেলায় আল্লাহ ভরসা না কাজের বেলায় তোমার ডিউটি আছে হালাম কাজ থাকতে হবে হালাম কাজ করতে হবে এটা আমার ডিউটি ফলাফল কি হবে আল্লাহ ভরসা বলেন কাদের বেলায় আল্লাহ ভরসা আল্লা ভরসা এক লোকে ছিল খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা চাষাবাদ করার জন্য খেতে যাওয়ার সময় বলে যাবো না খেতে আল্লাহ ভরসা নিজের ডিউটি আল্লাহকে দিতে চায় আর আল্লাহটা নিজে করতে চায় মাতলামি সারা আর কি সরকার চাষাবাদ করা তোমার কাজ এখানে আল্লাহ ভরসা নয় এখানে তোমার দায়িত্ব হাল চাষ করা তোমার জিম্মাদারি পানি চাষ করা দরকারে পানি চাষ করা তোমার জিম্মাদারি বীজ বোনা তোমার জিম্মাদারি সার দেওয়া তোমার জিম্মাদারি আগাছা সাপ করা তোমার জিম্মাদারি ফসল ফলবে কিনা না ফলবে না কি বইমান বলবে কি বইমান না ভালো ফলবে না খারাপ করবে। আল্লাহ ভরসা বুঝে থাকলে বলেন ডিউটি ভালনের বেলায় আল্লাহ ভরসা ফলা ফলের বেলায় আল্লাহ ভরসা এটা হল তাওয়ার ফুলের মনো ডিউটি হারাম করে বলে আল্লাহ ভরসা চুরির জন্য বাহির হইলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা জাগাতির জন্য বাহির হইলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা মানুষের ফকেট কাটার জন্য বাহির হইলাম দেখি কি ভওয়া যায় আল্লাহ ভরসা গুসের কারবারের ব্যবসা করলাম আল্লাহ ভরসা সুদের কারবারের ব্যবস্থা করলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা হারাম কাজের বেবারে আল্লাহ ভরসা না হালাল কাজের ব্যবহার পোলা বলে বেলায় আল্লাহ ভরসা প্রথম কথা হল কাজের বেলায় আল্লাহ ভরসা না কাজের বেলায় ডিউটি আছে পলা বলে বেলায় আল্লাহ ভরসা হারাম কাজের বলা বলে আল্লাহ ভরসা না হালাল কাজের বলা বলে আল্লাহ ভরসা এইটা হল তাওয়ের বর্ণ যদি অর্জন করতে পারি তাহলে আমি কুয়ানের বর্ণিত গুণে গুণান্বিত হতে পারি उर्दू जुबान वाले भाइयों को यह समझाना चाहता हूं कि यह सबर एक सिफत है शुक्र एक सिफत है और तोजु एक सिफत है और यह जो तलक्ल अल्लाह यह एक सिफत है इन सिफतों को हासिल करने के बाद यह मुसलमान কুরানি সে মুক্তি হয়ে সিখতে হ্যাঁ জরিয়া সে দুনিয়া কি তকলফি হতো খুব তকলি পড়েন দুসলিফ কাজ নেই এই গুণগুলি অর্জন করতে পারলে আমার দ্বারা দুনিয়াতেও কে কষ্ট হবে না আখেড়াতে আমিও কষ্ট কষ্টে করবো না অন্যদেরকেও কষ্ট দেবো এত খুলে মতো পাঁচ নম্বর গুণের নাম এক দশটা গুণ অর্জন করলে কোরআনের গুণে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায় পাঁচ নম্বর গুণের এই গুণ থেকে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের যা কিছু আলোচনা করার শোনার তৌফিক দিলেন জীবন গর তো দান করুন তালা কুরান মকসদ অ তোফিকতা ফরমায়ে আর কি রোশনি মেদি জিন্দি বানাতে তোফিকা ফরমায়ে রফিকাম সলীন হাম করতে